আসমা আসমার রেলাহ তালাহতে বর্ণিত তিনি বলেন যে কোনো এক মহিলা বলল হ্যাঁ আল্লাহ আমার সতীন আছে এখন তাকে রাগানোর জন্য যদি আমার স্বামী আমাকে যা দেয়নি তা বাড়িয়ে বলি তাতে কি কোনো দোষ আছে রাসুল সাল্লু আল সাল্লাম বলেন যা তোমাকে দেওয়া হয়নি তা দেওয়া হয়েছে বলা ঐরূপ প্রতারকের কাজ যে প্রতারণার জন্য দুঃপ্রস্থ মিথ্যার পোশাক পরিধান করলো